নাফির রহমতুল্লা আলাহি সূত্রে ইবনু উমর রদিয়াল্লাহ তালনু হতে মুজাহিদ রহমতুল্লাহ আলাহী এর বর্ণনা মতো উল্লেখ করেছেন যে সৈন্যরা যখন পরস্পর শত্রু মিত্র মিলিত হয়ে যায় তখন দাঁড়িয়ে সালাত আদায় করবে ইবনু উমর রদিয়াল্লাহ তালাহনু নবী সাল্লাহ আলিয়া সাল্লাম হতে আরও বলেছেন যে যদি সৈন্যদের অবস্থা এর চেয়ে গুরুতর হয়ে যায় তাহলে দাঁড়ানো অবস্থায় এবং আরোহী অবস্থায় সালাত আদায় করবে